আসসালামু আলাইকুম ওরা কেয়ামতের দৃশ্য এই আলোচনায় আমাদের আজকের পর্বের বিষয়বস্তু জাহান্নামী ব্যক্তিদের পারস্পরিক ঝগড়া বিবাদ এবং বিতর্ক জাহান্নামী গিয়ে জাহান্নামী ব্যক্তিরা যখন একে অপরের উপর দোষ চাপানোর চেষ্টা করবে সেই অবস্থাগুলো আজকের পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই আলোচনায় আজকের পর্বের আগ পর্যন্ত অন্যান্য পর্বে আমরা সাধারণত একটি সুরার উপরেই নির্দিষ্ট থাকার চেষ্টা করেছি এবং এবং সেই সুরাতে আখিরাতের কথা পরকালের কথা কি এসেছিল এভাবে আমাদের আলোচনাগুলো অগ্রসর হয়েছিল কিন্তু আমাদের আজকের এই পর্বে আমরা নির্দিষ্টভাবে কোনো একটি একক সুরার উপর স্থির থাকছি না বরং আমরা নির্দিষ্ট বিষয়ের উপর স্থির থাকছি এবং সেই বিষয়টি বিভিন্ন সুরাতে যেভাবে এসেছে সবগুলোকে একত্র করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা বা পুরো বিষয়টিকে দেখার চেষ্টা করেছি জাহান নাম শাস্তির জায়গা কষ্টের জায়গা খুবই জঘন্য এবং নিকৃষ্ট একটি স্থান জাহান্নামের শাস্তির বিভিন্ন রকম ফের রয়েছে কিছু কিছু শাস্তি সেগুলো হচ্ছে শারীরিক শাস্তি দৈহিকভাবে যেগুলো যন্ত্রণার প্রদান করবে অপরদিকে জাহান্নামে এমন কিছু শাস্তি রয়েছে যেগুলো হচ্ছে মানসিক শাস্তি এবং আমাদের আজকের পর্বের এই যে বিষয় যেখানে জাহান্নামী ব্যক্তিরা একে অপরকে দোষ আরোপ করার চেষ্টা করছে এবং জাহান্নামী ব্যক্তিরা ঝগড়া করছে বিবাদ করছে বিতর্ক করছে এবং তাদের মনে যে সমস্ত আক্ষেপ বা অনুতাপ অনুশোচনা কিংবা আফসোস সৃষ্টি হচ্ছে সেই সমস্ত মানসিক যন্ত্রণাগুলো আমাদের আজকের আলোচনায় উঠে আসবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাই বিভিন্ন সুরা তে আল্লাহ সুমাহ তাল্লা জাহান্নামী ব্যক্তিদের সেই ঝগড়া এবং বিবাদ সম্পর্কে আলোচনা করেছেন যেমন সুরা বাকারা সুরা আরাফ। এই সমস্ত এবং এর বাইরে যে আক্ষেপ এবং অনুশোচনা সেই বিষয়গুলো বর্ণনা সোহানতওয়ালা উল্লেখ করেছেন সুরা বাকারাতে এই জাহান নামে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া ব্যক্তিদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে দল হচ্ছে যাদেরকে মানুষ অনুসরণ করে থাকে অনুসৃত এবং দ্বিতীয় দল হচ্ছে যারা অনুসরণ করে থাকে অপরদিকে সুরা গাফের বা সুরা এবং সুরা ইব্রাহিম সুরা সাবা সেখানে এভাবে উল্লেখ করা হয়েছে যে একটি পক্ষ হচ্ছে দাম্ভিক বা অহংকারী যারা মুস্তাক বিরিন এবং অপর দল হচ্ছে যারা নিজেদেরকে দুর্বল মনে করত মুস্তাদা আফিন দুর্বল এবং বিপরীতে অহংকারী এবং দাম্ভিক এই দুটি দলের মধ্যে পারস্পরিক ঝগড়া বিবাদ এবং একে অন্যকে দোষারোপ করার চেষ্টা এবং সুরা আরব সেখানে এই দুই দলকে উল্লেখ করা হয়েছে এভাবে যে এক দল হচ্ছে পূর্ববর্তী দল এবং আরেক দল হচ্ছে পরবর্তী দল যাহান নামী ব্যক্তিদের এই পারস্পরিক ঝগড়া এবং বিবাদ একে অন্যকে দোষারোপ করা সেই বিষয়গুলোর বিস্তারে যাওয়ার আগে শুরুতে জান্নাতের অবস্থা সম্পর্কে একটি বিপরীত চিত্র আমাদের মাথায় গেঁথে নেওয়া প্রয়োজন জান্নাতে সেখানে কোনো ধরনের পারস্পরিক ঘৃণা কিংবা হিংসা বিদ্বেষ থাকবে না কেউ কোন ধরনের কষ্টদায়ক কথা শুনবে না বরং থাকবে শুধুই শান্তি এমনকি জান্নাতি ব্যক্তিদের মধ্যে যদি কোন ধরনের পারস্পরিক ভুল বুঝাবুঝি এগুলো থেকেও থাকে সেগুলোকে আল্লা সুহাম তাল্লাহ দূর করে দেবেন এবং তাদের পারস্পরিক সঙ্গলাপ লাভ সাহচর্য লাভ এটা একে অন্যের জন্য আনন্দের কারণ হয়ে যাবে আল্লা সুহাম তাল্লাহ তিনি বলছেন সেটা আমি দূর করে দেব এবং তারা মুখোমুখি সামনাসামনি আসনে বসবে একে অন্যের ভাইয়ের মতো জান্নাত সম্পর্কে অন্যত্র আল্লাহাম তালা বলেছেন সেখানে কোনো ব্যক্তি কোনো ধরনের অবান্তর কিংবা কটু কথা খারাপ কথা শুনবে না বরং সেখানে তারা শুনবে শুধুমাত্র সালাম এবং সালাম সালামানোধ এগুলো চলতেই থাকবে এগুলো তাদের মানসিক অশান্তির কারণ হবে আল্লাহ বলেছেন হাকুন নিশ্চয়ই জাহান্নামী ব্যক্তিদের এই পারস্পরিক বাগ বিতন্ডা এটি সত্য বিষয়ের চমৎকার ব্যক্তিরা যখন তাদেরকে আল্লাহ সুবাহ সামনে মুখোমুখি দাঁড় করানো হবে তখন তারা পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে আল্লাহ সুহামতাল্লাহ সেই দৃশ্য বর্ণনা করে বলছেন যদি আপনি সেই পাপিষ্ঠ ব্যক্তিদেরকে দেখতেন যখন তাদেরকে তাদের রবের সামনে দাঁড় করানো হবে তখন তারা পরস্পর কথা কাটাকাটি করতে শুরু করবে এবং যাদেরকে দুর্বল মনে করা হতো তারা অহংকারী ব্যক্তিদেরকে বলবে লাউলা যদি তোমরা না থাকতে তাহলে তো আমরা অবশ্যই ইমানদার হয়ে যেতাম মমিন হয়ে যেতাম এরপর অহংকারী ব্যক্তিরা তারা দুর্বলদেরকে বলবে যে আমরা কি তোমাদেরকে বাধা প্রদান করেছিলাম তোমাদের কাছে হেদায়ত আসার পর বরং তোমরাই ছিলে অপরাধী লসু মহান্তালা এখানে এই দৃশ্য উপস্থাপন করেছেন যখন না। আল্লা সুমতাল সামনে দাঁড় করানো হবে তখন তারা সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে পরস্পর কথা কাটাকাটি করতে শুরু করবে। যাদেরকে দুর্বল মনে করা হতো তারা অহংকারী ব্যক্তিদেরকে বলতে শুরু করবে লাউলা অনেক যদি তোমরা না থাকতে তাহলে আমরা অবশ্যই মুমিন হয়ে যেতাম ইমানদার হয়ে যেতাম এর জবাবে অহংকারী ব্যক্তিরা মুস্তাক বি তারা কি বলবে সে অহংকারী ব্যক্তিরা দুর্বলদেরকে বলবে যে তোমাদের কাছে হেদায় আসার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম বরং নিজেরাই ছিল অপরাধী একদিকে মুস্তা বা অহংকারী ব্যক্তিরা যারা নিজেদেরকে বড় মনে করত দাম্ভিক ব্যক্তিরা বিপরীতে সেই সমস্ত দুর্বল ব্যক্তিরা মুস্তায়দ আফিন যারা বলতো যে আমরা দুর্বল ছিলাম এই কারণে আমরা সেই সমস্ত দাম্ভিক অহংকারী ব্যক্তিদের কথাকে অনুসরণ করেছি লক্ষ্মণের বিষয় হচ্ছে এখানে প্রত্যেক দলই নিজেকে নির্দোষ দাবি করে অন্যের উপর দোষারোপ করছে এবং এভাবে পারস্পরিক মাধ্যমে উভয় দোষ প্রকাশ হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে এবং প্রকাশিত আসলে নিরপরাধ নয় অহংকারী ব্যক্তিরা যখন কিনা অস্বীকার করে বলছে যে আমরা তো তোমাদেরকে বাধা দেয়নি বরং তোমরাই ছিল অপরাধী তখন দুর্বল ব্যক্তিরা সেই অহংকারী ব্যক্তিদের বক্তব্যকে খণ্ডন করে তাদের চক্রান্ত প্রকাশ করে দিচ্ছে তারা বলবে দুর্বলরা অহংকারীদেরকে বলবে বরং তোমরাই তো দিন রাতে দিবা রাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ প্রদান করতে যেন তার সঙ্গে অংশীদার সমকক্ষ সাব্যস্ত করি আল্লাহ বলছেন এরপর যখন তারা শাস্তি দেখবে তখন মনের সে আফসোস এবং অনুতাপ মনেই গোপন করে রাখবে বস্তুত আমি কাফেরদের গলায় বেরিয়ে পরাবো। এবং এরপর আল্লাহ প্রশ্ন করছেন এবং তারা যা করেছে তার প্রতিফল তারা আজ পেয়েছে তো পারস্পরিক বিবাদে লিপ্ত হওয়া এই দুইটি দলের একটি দলকে আল্লাহ সুহামতাল্লাহ নাম প্রদান করেছেন যারা কিনা নিজেদেরকে দুর্বল মনে করত আফিন এবং বিপরীত আরেক দল ছিল মুস্তাক নিজেদেরকে বড় বলে মনে করত বাস্তবে তারা কেউই দুর্বল ছিল না কিংবা যারা নিজেদেরকে বড় বলে মনে করত তারাও কোনো বড় বা শক্তিশালী ক্ষমতাশীল কোনো ব্যক্তি ছিল না মূলত তারা মিথ্যা অহংকারের কারণে নিজেদেরকে বড় এবং ক্ষমতাবান বলে মনে করত। সেই সমস্ত অহংকারকারীদেরকে তাদের সেই মিথ্যা অহংকারের কারণে আল্লাহ সুতরাহ বিচারের দিনে লাঞ্ছিত করবেন এবং ক্ষুদ্রিতে হাদিসে এসেছে রসল সাল সাল্লাম তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন কেয়ামতের দিন অহংকারকারী ব্যক্তিদেরকে দাম্ভিক ব্যক্তিদেরকে যারা নিজেদেরকে বড় বলে মনে করতো সেই সমস্ত ব্যক্তিদেরকে পিপিলিকার মতো ক্ষুদ্র আকৃতি দিয়ে পিপিলিকার মতো ক্ষুদ্র মানব আকৃতি দিয়ে তাদেরকে বিচারের হবে। থেকে মানে উপর থাকবে। এবং তাদেরকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান নামের কয়েতখানার দিকে জাহান নামের কারাগারের দিকে উত্তপ্ত আগুন তাদেরকে ঘিরে থাকবে এবং তাদেরকে খাদ্য এবং পানীয় হিসেবে যা দেওয়া হবে সেটা হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে নির্গত কাশি এবং রক্ত এবং আয়াতে আল্লাহ ব্যক্তি যাদের ঝগড়া এবং বিবাদকে উল্লেখ করেছেন তাদের কেউ কেউ ঝগড়া বিবাদে লিপ্ত হবে বিচারের ময়দানে থাকা অবস্থাতেই আবার কেউ বা ঝগড়া এবং বিবাদে লিপ্ত হবে জাহার নামে প্রবেশের সময় আবার কেউ ঝগড়া এবং বিবাদে লিপ্ত হবে জাহার নামে চিরস্থায়ী দাখিল হয়ে যাওয়ার পর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে তারা পারস্পরিক দোষারোপ এবং ঝগড়া বিবাদে লিপ্ত হবে এই সমস্ত জাহান্নী ব্যক্তিদেরকে আল্লাহ সুতরাহ বিভিন্ন সূরাতে সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি যে মোটা দাগে দুই ভাগে বিভক্ত করেছেন একদল লোক যারা নিজেদেরকে সবল শক্তিশালী বড় বলে মনে করত দাম্ভিক অহংকারী ব্যক্তি আরেক দল লোক যারা নিজেদেরকে দুর্বল বলে মনে করত এই যে সবল বা শক্তিশালী বা দাম্ভিক অহংকারী ব্যক্তিরা এরা হচ্ছে মূলত বিভিন্ন পর্যায়ের নেতা বা সর্দার গোছের ব্যক্তি বিপরীতে অন্যান্য মানুষরা তাদেরকে অনুসরণ করে থাকে তারা হচ্ছে অনুসারী এই নেতা পর্যায়ের ব্যক্তি যারা তারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিতে পারে তারা সামাজিক পর্যায়ের নেতা হতে পারে ধর্মীয় ক্ষেত্রের নেতা হতে পারে কিংবা রাষ্ট্রীয় ক্ষেত্রেও তারা নেতৃত্ব প্রদান করতে পারে কাজেই এটি একটি ব্যাপক পরিভাষা এবং এর মধ্যে যারাই আল্লাহর দিনের বিরুদ্ধে গিয়ে সত্য পথের বিরুদ্ধে গিয়ে নেতৃত্ব প্রদান করবে সমস্ত দাম্বিক লোকেরাই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে ধর্মীয় ক্ষেত্রে তারা হতে পারে কোনো ভণ্ড আলেম ভন্ড পীর কিংবা যাজক পুরোহিত সাধু বা সন্ন্যাসী সামাজিক ক্ষেত্রে হতে পারে তারা কোনো ধরনের নেতা বা সর্দার বড় মুরব্বী রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা হতে পারে আল্লাদ্রোহী শাসক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিংবা আল্লাদ্রোহী যে কোনো রাজা কিংবা বাদশাহ মোট কথা যারাই নেতৃত্বের স্থানে অধিষ্ঠিত হয়ে মিথ্যার পথে বাতিলের পথে অন্যান্য মানুষদেরকে আহ্বান করবে এবং সত্য দিনের পথে চক্রান্ত করবে তারাই হচ্ছে এই সমস্ত দাম্ভিক এবং অহংকারী ব্যক্তি মানুষকে পরিচালনা করার ক্ষেত্রে এই নেতৃত্ব একটি অতি জরুরি বিষয় আমরা দেখতে পাই আল্লাহ মানুষকে এমন একটি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন মানুষ সামাজিক জীব একা একা পৃথকভাবে কোনো মানুষ নিজের প্রয়োজনগুলোকে পূরণ করতে পারে না কেননা কোনো মানুষই কোনো দিক থেকেই স্বয়ং সম্পূর্ণ নয় কাজে আমরা সমাজে একত্রিত অবস্থায় বসবাস করি বনে জঙ্গলে আমরা বসবাস করি না কাজেই অনেক মানুষ যখন একত্রিত অবস্থায় বসবাস করতে শুরু করে মানুষের কাজকর্মগুলোকে পরিচালনা করার জন্য বিভিন্ন স্থানে কাউকে না কাউকে নেতৃত্ব প্রদান করতে হয় যেমন একটি বাসে সেখানে একজন ড্রাইভার বা চালক তিনি নেতৃত্বের আসনে থাকেন একটি ক্লাসে একজন শিক্ষক থাকেন নেতৃত্বের আসনে এভাবে আমরা দেখি পাই একটি পরিবারে পিতা তিনি থাকেন নেতৃত্বের আসনে এভাবে সমাজ কিংবা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রেও বিভিন্ন ব্যক্তিরা বড় স্থানে থাকেন পরিচালনার দায়িত্ব তারা গ্রহণ করেন এবং এখানে আমাদের জন্য লক্ষণীয় বিষয় হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের ভূমিকা কি থাকে যখন কিনা তাদেরকে সত্যের দিকে ইসলামের দিকে আহ্বান করা হয় যুগে যুগে আল্লাহমতাল্লাহ বহু নবী রাসুল পাঠিয়েছেন এবং তারা সব সবসময় হকের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন যখনই আলসুবহমতালা কোন জনপদে নবী বা রাসুল পাঠিয়েছেন সেই অবস্থায় এই সমস্ত এই সমস্ত নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা তাদের ভূমিকা কি ছিল উল্লেখ করে বলেছেন যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি সেখানকার সেখানকারী অধিবাসীরা তারা বলতে শুরু করলো যে তোমরা যে বিষয় নিয়ে এসেছো বা তোমাদেরকে যে বিষয়গুলো সহকারে পাঠানো হয়েছে সেগুলোকে আমরা না। ইন্না বিমা যে বিষয়গুলোকে সহকারে তোমাদেরকে পাঠানো হয়েছে সেই বিষয়গুলোকে আমরা অস্বীকার করি প্রত্যাখ্যান করি এবং সেই সমস্ত অহংকারী দাম্ভিক লোকেরা তারা আরো বলেছে যে আমরাই তো নিজেদেরকে দেখতে পাচ্ছি লোকজনের দিক থেকে সমৃদ্ধ ধন সম্পদের দিক থেকেও আমরা সমৃদ্ধ তারা বলেছে অকুম তারা বলেছে আমরাই তো ধনে এবং জনে সমৃদ্ধ সুতরাং আমরা কখনোই শাস্তিপ্রাপ্ত হব না যুগে যুগের সমস্ত সত্য প্রত্যাখ্যানকারী লোকেদের মধ্যে এই একটি বৈশিষ্ট্যকে কমন বা সাধারণ হিসেবে আমরা দেখতে পাই তারা দুনিয়ার বাহ্যিক অবস্থা দিয়ে সত্য মিথ্যাকে বিচার করতে চায় এবং যখন তারা দেখে যে আল্লাহতলা দুনিয়াতে তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন তাদেরকে ধন সম্পত্তি দিয়েছেন লোক বলের মাধ্যমেও তাদেরকে শক্তি প্রদান করেছেন সেগুলোকে দেখে তারা মনে করতে শুরু করে যে হয়তো বা আল্লাহর কাছে তারাই বেশি পছন্দনীয় যদিও বা তারা নানা রকমের অন্যায় কাজ করে যাক না কেন এবং সেই ভুল ধারণার কারণে তারা মনে করতে শুরু করে দুনিয়াতেই যেহেতু আল্লাহ সুত আমাদেরকে এত সুখ শান্তির মধ্যে রেখেছেন কাজেই আমাদেরকে আর কখন শাস্তি দেওয়া হবে আমরা কখনোই শাস্তিপ্রাপ্ত হব না মিষ্টি আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন হলে কেন আমরা এত সুখে থাকব এরকম একটি বিভ্রান্তি শিকার হয়ে তারা যুগে যুগে যারাই হকের দাওয়াত নিয়ে এসেছে তাদেরকে মিথ্যারোপ করেছে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে ইন্না বিহি কা ফিরুন तुम्हारे विषय सहकारोनाब जाच्छा রিজিক প্রসারিত করে দেন এবং যাকে ইচ্ছা তাকে পরিমিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলোকে বুঝে না আমরা দেখতে পাই যুগে যুগে সমস্ত দাম্ভিক এবং অহংকারী লোকেরা সত্যকে প্রত্যাখ্যান করার জন্য নানা রকম মিথ্যা অপবাদের আশ্রয় নিয়ে থাকে এবং তারা বলতে থাকে যে এই দিন বা এই সত্যের পথ এটা যদি ভালো হতো তাহলে আমরাই সবার আগে সেটাকে লাভ করতাম এবং গ্রহণ করতাম وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا اليه سوره اكف সেখানে আল সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের যুক্তিকে সংরক্ষণ করেছেন আল সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই সমস্ত কাফেররা তারা মুমিনদেরকে বলতে থাকলো লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি কাফেররা মুমিনদেরকে তাহলে এই সমস্ত লোকেরা আমাদেরকে পেছনে ফেলে তারা কখনোই আগে সেটাকে গ্রহণ করতে পারতো না সেই পরিবেশে যখন কিনারা সুল্ল সাল্লাম হকের দাওয়াত শুরু করলেন সর্বপ্রথম দাওয়া দিয়েছেন তাদের নেতৃবৃন্দের কাছে কিন্তু সেই সমস্ত অহংকারী কুরাইশ নেতৃবৃন্দ সত্যকে প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে তাদের মধ্যে কেউ কেউ যেমন আবুল আহাব আল্লাহ রসুলামের দিকে সরাসরি পাথর নিক্ষেপ করেছে অপর দিকে যে সমস্ত লোকেরা প্রথমে সত্যের আহ্বানে এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে একটি শ্রেণী ছিলেন যারা কিনা একেবারে দরিদ্র শ্রেণী তাদের ছিলেন কৃতদাস। যেমন এবং তাদেরকে সুমাইয়া আমার রাদিয়ালাহুম কাফিরা রাশি সমস্ত দরিদ্র এবং সাধারণ লোকেদেরকে দেখে বিদ্রূপ করত এবং বলত যে এই দিন যদি ভালোই হতো উত্তম হতো তাহলে এই সমস্ত নিচু পর্যায়ের দরিদ্র দুর্বল লোকেরা কেন সেটাকে গ্রহণ করত। আমরাই প্রথম সেটাকে গ্রহণ করতাম দুনিয়াতে সাময়িকভাবে প্রভাব প্রতিপত্তির দিক থেকে সমৃদ্ধ হওয়ার কারণে সমস্ত বিষয়গুলোকেই তারা সেই মানদণ্ডে সেই দৃষ্টিভঙ্গিতে বিচার করতে চায় এবং তারা বলে যেভাবে দুনিয়াতে আমরা ধনসম্পত্তি পেয়েছি সুখের শান্তিতে দিন কাটাচ্ছি যদি এই দিন উত্তম হতো তাহলে আমরাই সেটাকে একইভাবে প্রথমে গ্রহণ করতাম এই সমস্ত দুর্বল লোকেরা আমাদেরকে পেছনে ফেলে তারা এই কাজে অগ্রগামী হতে পারত না এই হচ্ছে তাদের দুনিয়াতে অবস্থানের সময়ে সত্যকে প্রত্যাখ্যান এবং তার বিরোধিতার কিছু নমুনা মাত্র স্থানে আমরা দেখতে পাই সমস্ত কোরআন কুরআন জুড়ে সমস্ত নবীদের ঘটনা থেকে আমরা দেখতে পাই এক শ্রেণীর লোক তারা সব সময় হকের বিরোধিতা করেছে একদিকে প্রচার প্রচারণার মাধ্যমে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আরেকদিকে বল প্রয়োগের মাধ্যমে তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে এই সমস্ত কাজ যে সমস্ত লোকেরা করেছে তারা কোনো সাধারণ লোক ছিল না তারা প্রত্যেকেই ছিল নেতা পর্যায়ের ব্যক্তি কোরআনের ভাষায় যাদেরকে বলা হয়েছে আলমালা সুরাহুদ এই সুরাগুলোতে তাদের সমস্ত ঘটনাগুলো একের পর এক বিস্তারিত বর্ণনা আমরা দেখতে পাই যেমন কোথাও আল্লাহ বলেছেন ফা কল আলমালা কাফারু মিন কৌমিহি নবীদের বিরোধিতার ক্ষেত্রে তাদের কমের সেই নেতা পর্যায়ের ব্যক্তিরা তারা বলতে শুরু শুরু করলো। সমস্ত নবীদের ক্ষেত্রেই একই চিত্র আমরা দেখতে পাই নু হৌদ সলেহেবুদ কিংবা মোসাই আলি হিমুসাল্লাম তাদের প্রত্যেকের ক্ষেত্রে একই চিত্র একই বাস্তবতা মানুষের সত্য দিন গ্রহণের পথে তারা বিরাট বাধা সৃষ্টি করে এবং এই নীতির কোন বদল আমরা দেখতে পাই না শুরু করেছিলেন সেই এবং নির্যাতন চালানো হচ্ছিল আরেক দিকে তাদেরকে কেন্দ্র করে নানা রকমের মিথ্যা অপবাদ এবং কষ্টদায়ক কথাও প্রচার করে দেওয়া হচ্ছিল অপবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছিল সেই একটি কঠিন নির্যাতনের মুহূর্তে একজন মুজলুম সাহাবি খাব রাহু তিনি আল্লাহ রসুলের কাছে এই ধরনের একটি আবেদন তিনি পেশ করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি সোজা হয়ে বসলেন এবং তিনি দৃঢ়ভাবে বললেন যে তোমাদের পূর্বে এমন লোকেরা ছিল সত্য দিন গ্রহণ করার কারণে তাদের উপরে অত্যাচার করা হয়েছিল এমন ভাবে যে তাদের মাথার উপরে তাদের মাথার উপরে করাত স্থাপন করা হয়েছিল এবং করাত দিয়ে তীরে তাদেরকে দুই টুকরো করে দেওয়া হয়েছিল কিংবা কাউকে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল যে লোহার চিরুনি দিয়ে তাদের হাড় এবং মাংসগুলোকে আলাদা করে ফেলা হয়েছিল পৃথক করে ফেলা হয়েছিল কিন্তু এরপরেও তারা কেউ সত্য দিন ত্যাগ করেননি রাসুল্ল সাল্লা সাল্লাম তখন খাবার্নকে বলেছিলেন যে আলোচনা অবশ্যই এই দিনকে পূর্ণ করবেন বিজয়ী করবেন তোমরা বড়ই তারাহুড়া করছো এভাবে রসুলাম আদিসের শেষ পর্যন্ত তাকে উল্লেখ করেন সত্য দিনকে বিকশিত করার ক্ষেত্রে সমাজের নেতৃত্ব লোকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কারণে আমরা দেখতে পাই সঈদ রাহ আলাহিসাল্লাম যখন তিনি মাদায়ান থেকে ফেরত এসেছিলেন সেই পথি মধ্যে আলোচনাত যখন তার উপর নবুত রিসের দায়িত্ব প্রদান করলেন তিনি সর্বপ্রথম কোথায় গিয়েছিলেন সেই দায়িত্বকে বাস্তবায়ন করার জন্য সালাম আল্লাহ সুমতাল নির্দেশ মোতাবেক সরাসরি হয়েছিলেন সেই ফেরাউনের দরবারে যে দরবার থেকে কিনা তিনি ছিলেন আল্লাহ রসুলের সিরাত থেকে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম শুরুতেই মক্কা নেতৃত্ব ব্যক্তি তাদের কাছে দাওয়াত পেশ করেছেন অধিকাংশ নেতা এবং সর্দারাই সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং সাধারণ লোকেরা দাওয়াতকে গ্রহণ করেছে এরপর যারা বিভিন্ন গোত্রের নেতা এবং সর্দার ছিলেন তাদেরকে ইসলামের দাওয়াত পেশ করেছেন তাদের কাছে সাহায্যের আবেদন পেশ করেছেন সেই অবস্থায় লোকেরা মদিনা যারা বিশিষ্ট সর্দার ছিলেন নেতা পর্যায়ের লোক ছিলেন তারা রাজি হয়ে গেলেন যে আল্লাহ রসুলামকে তারা সেইভাবে নিরাপত্তা প্রদান করবেন যেভাবে তারা নিজেদের স্ত্রী এবং সন্তানদেরকে রক্ষা করে থাকেন যেভাবে তারা নিজেদের যান এবং মালকে রক্ষা করে থাকেন এবং তারা আরো প্রতিশ্রুতি গ্রহণ করলেন যে এই দিনকে প্রতিষ্ঠার কাজে তারা আল্লাহ রাসুলকে সহযোগিতা করবেন তাকে আশ্রয় দিবেন নিরাপত্তা প্রদান করবেন সেই অবস্থায় রাসুল্লাহ সাল্লাম তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেখান থেকে তিনি সরাসরি চিঠি পাঠিয়েছেন কাদের কাছে যারা ছিলেন বিভিন্ন সাম্রাজ্যের প্রধান তারা ছিলেন বিভিন্ন সাম্রাজ্যের প্রধান রোম কিংবা পারস্যের বাদশাহ সম্রাট তাদের কাছে চিঠি পাঠিয়ে আল্লাহ রসুল সাল্লাহাম তাদেরকে হকের পথে আহ্বান করেছেন খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই চিঠিগুলোতে রসুল্লাহ সাল্লাহ একটি বাক্যকে উল্লেখ করতেন হেরাকলের কাছে চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে যদি তুমি এই দিন কবুল করো আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন আর যদি তুমি এখান থেকে মুখ ফিরিয়ে নাও আর যদি তুমি তা থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমার দেশবাসীদের গুনহের বোঝাও তোমার ঘরে এসে পৌঁছাবে পারস্য সম্রাটের কাছে পাঠানোর চিঠিতে যদি এই দাওয়াতকে প্রত্যাখ্যান করো তাহলে তোমার লোকেদের প্রত্যাখ্যানের দায় ভারের একটি অংশে এসে দেখতে পাই যে কোনো একটি রাষ্ট্র বা সরকার তারা যে ধরনের মতাদর্শকে বিশ্বাস করে বা যে মতাদর্শ অনুসারে তারা দেশ বা রাষ্ট্র পরিচালনা করে থাকে দেশবাসী কম বেশি সেই মতাদর্শকেই অনুসরণ করে থাকে যে কারণে মুসলিম ঐতিহাসিক ইবনেখালদুন রাহিমা উল্লাহ তিনি বলেছেন যে মানুষ তাদের রাজন্য বর্গের মতাদর্শকে রাজন্য বর্গের দিনকেই গ্রহণ করে থাকে অনুসরণ করে থাকে এটি খুবই স্বাভাবিকের বিরোধিতা করতে শুরু করে সেই অবস্থায় সত্য দিন গ্রহণ করে টিকে থাকা খুবই কঠিন একটি বিষয় হয় ক্ষেত্রে বহু উদাহরণের মধ্যে একটি উদাহরণকে আমরা উল্লেখ করতে পারি ইংরেজি আঠারোশো ছেচল্লিশ সালের মার্চ মাসে কাশ্মীরের রাজা গোলাপ সিং তিনি কাশ্মীর খরিদ করলেন এবং জোরপূর্বক সেখানে শাসন প্রতিষ্ঠার চেষ্টা শুরু করলেন সেই অবস্থায় মুসলিমদের মধ্য থেকে কিছু ব্যক্তি তারা এর প্রতিবাদ জানালেন তখন গোলাপ সিং সেই প্রতিবাদকারী মুসলিমদের মধ্য থেকে দুইজনকে ধরে আনলেন এবং দরবারে জীবন্ত অবস্থায় তাদের চামড়া ছিলার নির্দেশ প্রদান করলেন এই দৃশ্যটি জীবন্ত অবস্থায় একজন মানুষের চামড়া ছিলে ফেলা হচ্ছে জুলুম অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এত ভয়াবহ একটি দৃশ্য ছিল যে স্বয়ং সেই রাজা গোলাপ সিং এর ছেলে রামবীর সিং সেই দৃশ্যকে শুদ্ধ করতে পারছিল না এবং সে দরবার থেকে উঠে গেল সেই অবস্থায় গোলাপ সিং তাকে ডেকে হটিয়ে দেওয়া হবে যুগে যুগে দেশে দেশে একই ধরনের ঘটনার বহু বাস্তবতা আমরা দেখতে পাই রাষ্ট্রীয় শক্তি নেতৃত্ব স্থানীয় লোকেরা যখন তারা ইসলামের বিরোধিতা করে সত্য দিনের বিরোধিতা করে সেই অবস্থায় সির কিংবা কুফুর কে অনুসরণ করবে এবং এরপর বিচারের ময়দানে উপস্থিত হয়ে সে বলবে যে হে আমার রব আমি তো দুনিয়াতে দুর্বল ছিলাম যে কারণে আমি কুফর এবং শিরকে অনুসরণ করেছি এবং আমাদের আজকের পর্বের আলোচনাতে জাহানি ব্যক্তিদের মধ্যে যে বিবাদের উল্লেখ করা হচ্ছে তারা তারা রাত চক্রান্ত করত এবং তারা যদি না থাকত তাহলে তো আমরা মমিন হয়ে যেতাম অথচ প্রকৃত সত্য হচ্ছে এটাই যে কোন অবস্থাতেই একজন ব্যক্তির জন্য এই সুযোগ নেই যে সে কিংবা কুফরকে অনুসরণ করবে এবং এরপর নিজের দুর্বলতাকে অজুহাত হিসেবে ব্যবহার করবে তবে হ্যাঁ কিছু ব্যতিক্রমী ক্ষেত্র রয়েছে যেমনটা ঘটেছিল আম্মার আমার ক্ষেত্রে অত্যাচার করে তার পিতা মাতা উভয়কে শহীদ করে দেওয়া হয়েছিল এবং এরপর তাকেও সম্মুখীন করা হয়েছিল অসহনীয় জুলুম অত্যাচারের এবং তাকে বাধ্য করা হচ্ছিল কিছু কুফুরি কথা বলতে তা না বলা পর্যন্ত কিছুতেই তাকে রেহাই দেওয়া হচ্ছিল না সেই অসহনীয় জুলুম অত্যাচারের মুখে শেষ পর্যন্ত তিনি বাধ্য হলেন কিছু কুফুরি কথা বলতে এরকম একটি অবস্থায় তিনি অস্থির হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ রসুসালামের কাছে আসলেন এবং সম্পূর্ণ বিষয় অবগত করলেন সেই অবস্থায় আল্লাহ আল্লাহআ আয়াত আয়াতনাজির করে জানিয়ে দিলেন যাকে কুফুরীর জন্য বাধ্য করা হয় কিন্তু অন্তর ইমানে পরিপূর্ণ সেই ব্যক্তি ব্যতিক্রম কিন্তু এর বাইরে ইমান আনার পর যে আল্লাহর উপরে কুফুরি করল এবং কুফুরীর জন্যই অন্তরকে উন্মুক্ত রাখলো কুফুরির উপরেই খুশি সন্তুষ্ট থাকলো তার উপর আল্লাহর গজব এবং তার জন্য রয়েছে মহাশাস্তি সুরানাহল সেখানে আলসুকাল বলছেন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 কেউ ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফুরীর জন্য হৃদয়কে উন্মুক্ত রাখলে তার উপর আসবে আল্লাহর গজব এবং তার জন্য রয়েছে মহাশাস্তি তবে সেই ব্যক্তি ব্যতিক্রম যাকে কুফুরীর জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ইমানে পরিপূর্ণ ইমানে অবিচল এই প্রসঙ্গে সাহাবাই কেরামের অন্যান্য আরো অনেক আমরা দেখতে পাই সাহাবাই তারা কথার থেকে অনেক ক্ষেত্রে সহ্য করা সেটাকে কষ্টকে মেনে নেওয়া প্রয়োজনে জীবনকে উৎসর্গ করে দেওয়া আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া এই বিষয়গুলোকেই বেশি পছন্দ করতেন আমাদের আজকের এই পর্বে এই আলোচনায় যে আয়াতগুলোতে দুর্বল লোকেদের যে কথা এসেছে এবং তাদের যে বিতর্কগুলোর কথা এসেছে সেখানে সেই সমস্ত দুর্বল লোকেরা সম্পূর্ণ জীবন ভর দুর্বলতার দোহাই দিয়ে কুফুরি এবং সিরিকের উপরেই খুশি ছিল কুফুরি এবং সিরকের জন্যই তাদের অন্তর্কে তারা উন্মুক্ত রেখেছিল এবং শেষ পর্যন্ত সেই কুফুর এবং সিরকের উপরেই তারা মৃত্যুবরণ করেছে ফলে তারা হয়েছে জাহান্নামি এবং জাহান্নামে যাওয়ার পর তাদের যে বিতর্ক সেগুলি আজকের পর্বে আমরা বিভিন্ন আয়াতে দেখতে পাচ্ছি এই প্রসঙ্গে আরও একটি বিষয় আমাদের স্মরণ রাখা প্রয়োজন এই যে বাহ্যিক দুর্বল এবং অসহায় অবস্থা এটা কত দিনের জন্য ইতিহাস থেকে আমরা দেখতে পাই আল্লাহ কখনোই কোনো জাতির উপর স্থায়ী দুর্বলতা স্থায়ী অসহায় অবস্থা এটা চাপিয়ে দেন না বরং মানব জাতির উপরে কখনো আল্লাহমাত দুর্বলতার মাধ্যমে পরীক্ষা করে থাকেন আবার কখনো তিনি তাদেরকে শক্তি সামর্থ্য ধনসম্পত্তির সম্পত্তির প্রাচুর্য এগুলো দিয়ে পরীক্ষা করে থাকেন এবং এটাই হচ্ছে আল্লাহ সুখমাতার পরীক্ষার একটি নীতি কখনো তিনি ভালো অবস্থায় কখনো তিনি মন্দ অবস্থার মাধ্যমে মানুষদেরকে পরীক্ষা করে থাকেন এবং রাসুল্লাহ সাল্লাহাম এবং সাহাবাই করাম আজমাইন রাজি আল্লাহ আনহুম তাদের উপরেও চরম জুলুম অত্যাচার এবং চরম দুর্বল অবস্থা অতিক্রান্ত হয়েছিল এবং সেই অবস্থায় তাদের জীবনের ঘটনাগুলোর মাধ্যমে তারা আমাদের সামনে উদাহরণ রেখে গিয়েছেন যে চাইলে কিভাবে আমরা সেই সমস্ত অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারি। দুর্বলতার কারণে দিয়ে এবং সমস্তকে অনুসরণ করার কোনো সুযোগ নেই বরং সুযোগ রয়েছে যে যদি জমিনের কোন একটি অংশে জুলোম অত্যাচার বেশি হয়ে থাকে তাহলে আল্লাহর জমিন প্রশস্ত সেই ক্ষেত্রে সাহাবার তালানহুম তারা আমাদের সামনে দৃষ্টান্ত পেশ করেছেন যে যদি কোনো স্থানে যদি কোনো একটি স্থানে জুলুমাত্রাচার বেশি হয়ে থাকে তাহলে অন্যত্র চলে যাওয়া হিজরত করা এবং সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করার জন্য প্রচুর অবকাশ এবং অবসর রয়েছে শুধু তাই নয় জুলুমাত্রাচার থেকে মুক্তি লাভ করার জন্য আরো একটি রাস্তা রসুল্লা সাল্লাহ এবং তার সাহবায়িকেরাম আমাদের সামনে পেশ করে গিয়েছেন এবং সেটা হচ্ছে আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের পথে যুদ্ধ করা এবং জিহাদ করা এবং এই কাজগুলোর মাধ্যমে দুর্বলতা দুর্বল অবস্থা থেকে বাস্তবে মুক্তি লাভ করা সম্ভব এবং এই কাজগুলোর সঙ্গেই আল্লাহ সুবাহ সাহায্যের ওয়াদা প্রদান করেছেন কথা হচ্ছে একটি হাদিসকে আমরা উল্লেখ করতে পারি মুসনাদে আহমদে হাদিসটি এসেছে রসদুল্লাহ তিনি বলছেন যে একটি মাছির কারণে একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করল এবং একটি মাছির কারণেই আরেকজন ব্যক্তি জাহান নামে প্রবেশ করল সাহাবাহিকেরাম তারা আয়োজ করলেন জানতে চাইলেন ইয়ারসোল্লাহ এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন দুইজন ব্যক্তি কোনো একটি দিয়ে অতিক্রম করে এবং যারাই ওই রাস্তা ওই পথ অতিক্রম করে যেত তাদেরকেই বাধ্য করা হতো যে সেই মূর্তির সামনে কিছু না কিছু তাদেরকে দান করতে হবে পেশ করতে হবে এভাবে সেই দুইজন ব্যক্তির একজনকে তারা বাধ্য করল বললো যে তোমাকে অবশ্যই কিছু এই মূর্তির কাছে দান করতে হবে তখন সেই লোকটি বলল যে আমার কাছে দান করার মতো কিছু নেই তখন লোকেরা বললো কিছু না থাকলে অন্তত পক্ষে একটি মাছি হলেও তোমাকে দান করতে হবে তখন সেই ব্যক্তি এই বিষয়কে তুচ্ছ মনে করল এবং সেই মূর্তির কাছে একটি মাছি দান করলে উৎসর্গ করলো তখন সেই মূর্তি পূজারী সম্প্রদায় সেই লোকটিকে ছেড়ে দিল তারা তার রাস্তা ছেড়ে দিল সেই মূর্তির কাছে এই মাছিকে উৎসর্গ করার কারণে সেই ব্যক্তি জাহান নামে দাখিল হয়ে গেল এভাবে সেই মূর্তি পূজারী সম্প্রদায়ের কাছে আরেকজন ব্যক্তি আসলো আগের ব্যক্তির মতো এই ব্যক্তিকেও তারা যে তোমাকেও এই মূর্তির কাছে কিছু দান করতে করতে হবে হবে। তখন সেই ব্যক্তি সে বলেছিল যে আমি একমাত্র মহামহিম আর কারো উদ্দেশ্যেই কোনো কিছু দান করতে পারি না কাজেই একটি মাছিকেও সে কোন মূর্তির কাছে উৎসর্গ করবে এতে অস্বীকৃতি জানালো এই অবস্থায় সেই মূর্তি পূজারী লোকেরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে ফেললো এবং এভাবে একটি মাছির কারণে সেই ব্যক্তি হয়ে গেল সাল্লাম তিনি আমাদেরকে কঠোরভাবে সাবধান করে দিয়ে বলেছেন যে কখনোই তুমি আল্লাহর সঙ্গে শরিক করোনা অংশীদার সাব্যস্ত করোনা যদিও বা তোমাকে হত্যা করা হোক না কেন কিংবা আগুনে জ্বালিয়ে দেওয়া হোক না কেন কাজে এরকম একটি অবস্থাতে এত স্পষ্ট দিক নির্দেশনা থাকার পরেও যে সমস্ত লোকেরা কুফর এবং যদি সেই সমস্ত দাম্ভিক অত্যাচারী অহংকারী লোকেরা না থাকতো তাহলে তো আমরা ইমানদার হয়ে যেতাম তাদের এই দাবি কখনোই সত্য নয় যেটা আমাদের সামনে আলোচনায় বিভিন্ন অ্যাটগুলোর মাধ্যমেই স্পষ্ট হয়ে যাবে সুরা যুখরুফ সেখানে আমরা দেখতে পাই ফেরাউন। যে কিনা সমস্ত দাম্ভিকদের মধ্যে সেরা দাম্ভিক অত্যাচারিক শাসক ছিল সে যখন তার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রদান করল সেই তাদেরকে বিভ্রান্ত করতে সক্ষম হলো এবং লোকেরা তার কথাগুলোকেই সঠিক বলে মেনে নিল এবং এটা কিভাবে ঘটলো আল্লাহ তার ব্যাখ্যা আমাদের সামনে পেশ করে বলেছেন ইন্না হুমকানু তান ফাসিক সেই জাতির লোকেরা তারা নিজেরাও ছিল ফাসিক সম্প্রদায় এবং এ কারণেই ফেরাউন তাদেরকে বোকা বানাতে সক্ষম হয়েছিল সেই দুর্বল লোকেরা যখন দাম্ভিক উপরে দোষ চাপানোর চেষ্টা করছে সেই অবস্থায় সেই দাম্ভিক লোকেরা উল্টো দোষ আরোপ করছে এবং তারা বলছে বরং তোমরা তো ইমানদারি ছিলেনা ওমা কানা আলৈকুমিন সুলতান এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বালকুন্ম কৌমন তো বরং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় সেখানে আল সুভান করেছেন যখন কিনা থামানোলা জিজ্ঞাসা করবেন আজ কেন তোমরা একে অপরকে সাহায্য করছো না এবং এভাবে যখন আল সুভানতলা তাদেরকে এবং প্রশ্নের সম্মুখীন করবেন সেই অবস্থায় তাদের মধ্যে ঝগড়া এবং বিবাদ শুরু হয়ে যাবে তারা একে অপরের উপরে দোষ আরোপ করার চেষ্টা করবে আল্লাহ বলছেন করো সেই সমস্ত জালিমদেরকে গুনহাগারদেরকে এবং তাদের সাংগোঙ্গকে যাদের তারা করত আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে কাদের ইবাদত করতো আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বিষয়গুলোকে মানুষ ইবাদত করে থাকে তাদের মধ্যে দুই ধরনের ভাগ আমরা দেখতে পাই একটি অংশ রয়েছে বিভিন্ন ধরনের জড়ো আগুন পাথর কিংবা একটি প্রাণহীন পাথরের মূর্তি সে কখনো অন্যদেরকে আহ্বান করে বলে না যে তোমরা এসো তোমরা আমাকে ইবাদত করো কিংবা আমার কাছে চাও আমি তোমাদেরকে প্রদান করবো বরং মানুষদের মধ্যে কেউ কেউ বাকিদেরকে উৎসাহিত করে যে তোমরা মূর্তির কাছে এবং মূর্তির কাছে চাও সে তোমাদের জন্য তোমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলোকে প্রদান করবে এভাবে সেই মানুষেরাই মিথ্যার দিকে আহ্বান করার মাধ্যমে অন্যান্য লোকেদেরকে অনুসারী বানিয়ে ফেলে আবার আমরা দেখতে পাই মানুষদের মধ্যে কেউ কেউ বিভিন্ন প্রাকৃতিক বস্তুকেও আল্লাহর স্থানে গ্রহণ করে থাকে কেউ কেউ চন্দ্র সূর্যের ইবাদত করে থাকে গ্রহ নক্ষত্রের ইবাদত করে থাকে কেউ আবার গাছপালা কিংবা পশু পাখি গরু বাছুর ইত্যাদি বিষয়েরও ইবাদত করে থাকে আবার কেউ কেউ ইবাদত করে থাকে বিভিন্ন জিন বা ফেরিস্তার এবং একই সঙ্গে আমরা দেখতে পাই মানুষ হয়ে মানুষকেও কেউ কেউ স্থানে বসিয়ে দেয় আল্লাহর আসনে বসিয়ে দেয় মানুষ হয়ে মানুষের গোলামি করতে শুরু করে এবং মানুষকেই নিজের রব ফেলে। আদি ইবনে হাতেম তার ঘটনা বিখ্যাত হাতেমায়ের ছেলে আদি তিনি গলায় একটি স্বর্ণের কুশ ঝুলিয়ে আল্লাহ রসুলামের কাছে আসলেন এবং সেই অবস্থায় আদি তিনি একজন খ্রিস্টান ছিলেন এর আগে তিনি ছিলেন একজন ইহুদি আদিকে গলায় স্বর্ণের ক্রুশ ঝুলিয়ে তার দিকে আস্তে দেখে তারা তো তাদের আহবার এবং রুহবানদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে এবং মারিয়ামের পুত্র ইসা তারা তাদের আহবার এবং রুহবান অর্থাৎ তাদের দরবেশ সাধুপুরুষ। এবং পণ্ডিত ব্যক্তিদেরকে তাদের সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ করে নিয়েছে এবং পুত্র তারা রব বলে গ্রহণ করে নিয়েছে এভাবে তারা মানুষ হয়ে করতে শুরু করেছে। আদি সেই বিষয়টিকে অস্বীকার করলেন এবং তিনি বললেন যে আমরা তো তাদেরকে আল্লাহর স্থানে গ্রহণ করিনি তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম সেই বিষয়ের ব্যাখ্যা প্রদান করে বললেন যে আল্লাহ কোন একটি বিষয়কে হালাল করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন অথচ তোমাদের সেই সমস্ত ব্যক্তিরা যখন বলে যে সেটাকে অবৈধ তখন কি তোমরা সেটাকে অবৈধ বলেই মেনে নাও না আদি বললেন হ্যাঁ রসুল আরো ব্যাখ্যা করে বললেন যে আল্লাহ তখন কি তোমরা সেটাকে বৈধ বলেই গ্রহণ করো না আদি বললেন হা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসেবে গ্রহণ করা এবং একই পথে পদ্ধতিতে আমরা দেখতে পাই যে ফেরাউন সেও নিজেকে দেশবাসীর উদ্দেশ্যে এক ভাষণ দিল সবাইকে সমাবেত করল এবং সে বললো রা আল আনা রবল আলা সে সকলকে সমবেত করলো এবং আহ্বান করলো ভাষণ দিয়ে বলল যে আমিই তোমাদের সবচেয়ে বড় রব একইভাবে বর্তমান পৃথিবীতেও যে সমস্ত লোকেরা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন এবং বিধান প্রচলন করছে আল্লাহ আল্লাহ নির্দিষ্ট করা নিয়মকে নিষিদ্ধ করে দিচ্ছে এবং আল্লাহ নিষেধ করা বিষয়গুলোকে নিজেদের পক্ষ থেকে বৈধতা প্রদান করছে তারাও মানুষের উপরে রবের আসনে বসে যাচ্ছে এবং তাদের কথাকে মেনে নেওয়ার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে অন্যান্য লোকেরাও তাদের অনুসারী এবং গোলামে পরিণত হচ্ছে রকম লোকেদেরকে যারা একে অপরের কাজে সহযোগিতা করেছে যাদের ইবাদত করা হতো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে জাহান নামে নেওয়ার পথে দাঁড় করিয়ে থামানো হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে যে কি হলো তোমাদের আজ কেন তোমরা একে অপরকে সাহায্য করছো না দুসরূ বলহুমুলোলা বলছেন বলহুমুলিম বোরংিনা আত্মসমর্পণ করে থাকবে এবং আল্লাহ সুহামতাল্লাহ জিজ্ঞাসাবাদের বিপরীতে তাদের মধ্যে সেই অবস্থায় ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে আল্লাহল্লাহ বলছেন তারা একে অপরে সামনাসামনি হয়ে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা বলবে দুর্বল তারা শক্তিশালীদেরকে বলবে দাম্ভিকদেরকে বলবে যে তোমরা তো শক্তি সহকারে আমাদের কাছে আসতে তোমরা আমাদের কাছে শক্তি প্রয়োগ করতে আর সেই শক্তিশালী দাম্ভিক লোকেরা বলবে দুর্বলদেরকে তোমরা তো ইমানদারি ছিলেনা বিশ্বাসী না। এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বরং তোমরা নিজেরাই ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায় এরপর তারা বলবে আমাদের বিরুদ্ধে আমাদের রবের কথাই আজ সত্যি প্রমাণিত হলো আমাদেরকে অবশ্যই শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত আল্লাহ মাতলাহ বলছেন এরপর সকলেই সেই দিন শাস্তিতে শরিক হয়ে যাবে এবং অপরাধীদের সাথে আমি এই রূপ আচরণই করে থাকি এই রূপ ব্যবহারই আমি করে থাকি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 সমস্ত বাতিলের অনুশারী লোকেরা দুর্বল কিংবা দাম্ভিক সকলেই জাহান নামে দাখিল হয়ে যাবে এবং জাহান নামে দাখিল হওয়ার পর আরেকটি নতুন অবস্থা আরেকটি নতুন দৃশ্য সেটা আল্লাহ সুহামতাল্লাহ উন্মোচন করেছেন সুরা ইব্রাহিমে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন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 বলছেন সবাই সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং দুর্বলরা বড়দেরকে বলবে অহংকারীদেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম কাজেই তোমরা আজকে আল্লাহ আজাব থেকে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারো কি যদি আল্লাহ আমাদেরকে সতপথ দেখাতেন তাহলে তো আমরা অবশ্যই তোমাদেরকেও সৎপথ দেখা বলবে সাই এরপর তারা বলবে এখন আমরা ধৈর্য ধারণ করি কিংবা অধৈর্য হই সবই আমাদের জন্য সমান আমাদের জন্য নিষ্কৃতির কোনান নামে দাখিল হওয়ার পর তাদের উভয় দলের অসহায়ত্ব সেখানে প্রকাশিত হয়ে যাবে এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে বাস্তবে সেই অহংকারী লোকেরা আল্লাহর আজাবের বিপরীতে তাদের কোনো শক্তি নেই সামর্থ্য নেই সুরা গাফির সেখানে ওলা সুমতা তাদের বিতর্কের কিছু বিষয় আমাদের সামনে পেশ করেছেন তখন আগুনের কিছু অংশ নিবারণ করতে দাম্ভিক লোকেরা বলবে আমরা তো সকলেই জাহান্নামের আগুনে রয়েছি আর আল্লাহ তো আমাদের মধ্যে বিচার করেই ফেলেছেন সেই অবস্থায় জাহান্নামী লোকেরা আগুনের অধিবাসীরা জাহান নামের দারোয়ান বা প্রহরীদের কাছে আসবে এবং এসে তারা অনুরোধ করবে যে তোমাদের রবের কাছে শাস্তি হলেও সেই শাস্তি লাঘব করে দেন সে অবস্থায় জাহান নামের প্রহরীরা তাদেরকে ধিকার দিয়ে বলবে যে তোমাদের কাছে কি স্পষ্ট নিদর্শন সহকারে রাসুল আসেনি জাহান্নামবাসীরা বলবে অবশ্যই এসেছিল প্রহরীরা বলবে তাহলে তোমরাই দোয়া করো আরেখো কাফেরদের দোয়া এটা ব্যর্থই হয়ে থাকে দুনিয়াতে থাকা অবস্থায় সেই সমস্ত লোকেরা যদি আল্লাহ চাইতো কেন সন্ধান করত এবং সেটাকে মেনে চলার তৌফিক চাইত তাহলে অবশ্যই আল্লাহ মহামতোল তাদেরকে সেই ক্ষমতা প্রদান করতেন কিন্তু একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করার পর তারা যতই দোয়া করুক না কেন সেই অবস্থায় কাফেরদের দোয়া এটা ব্যর্থই হয়ে থাকে এবং এটাই আল্লাহ নির্ধারণ করা নিয়ম এরপর আমরা দেখতে পাই আল্লাহ সুরা ইব্রাহিম সেখানে জাহান নামে ব্যক্তিদের আকুতি আক্ষেপ তার আরেকটি নতুন চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেই লোকেরা একত্রিত হবে এবং একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমাদের এই ধোকাগ্রস্ত হওয়া এবং জাহান নামে দাখিল হওয়ার জন্য যে মূল দায়ী সে হচ্ছে শয়তান সেই মহাপ্রতারক কাজেই তারা সবাই একত্রিত হয়ে শয়তানের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হবে এবং শয়তানকে দোষারোপ করতে শুরু করবে তাকে অভিশাপ দিতে শুরু করবে সেই অবস্থায় শয়তান কি বলবে সেই কথা আল্লাহ সুবাহুরআ উল্লেখ করেছেন আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন যখন সমস্ত বিষয়গুলোর ফয়সলা নিষ্পত্তি হয়ে যাবে সেই অবস্থায় শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমিও তোমাদের সঙ্গে ওয়াদা দিয়েছিলাম আল্লাহর ওয়াদা সেটা ছিল সত্য ওয়াদা আর আমি তোমাদের সঙ্গে ওয়াদা দিয়েছি এবং আমি সেই ওয়াদাকে ভঙ্গ করেছি এবং তোমাদের উপর আমার কোনো ধরনের শক্তি বা ক্ষমতা ছিল না আমি তো শুধুমাত্র আহ্বান করেছি আর তোমরা সে কথা নিয়েছ কাজে শান বলবে সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না গাল মন্দ করোনা তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা করো গালমন্দ মন্দ করো আমি তোমাদেরকে উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমাকে উদ্ধারে সাহায্যকারী নও এর আগে তোমরা আমাকে যে আল্লাহর সঙ্গে শরিক করেছিলে সেই বিষয়কেও বরং আমি অস্বীকার করছি আল্লাহ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায় শাস্তি দুনিয়ার দাম্ভিক লোকেদেরকে অনুসরণ করে জাহান নামে দাখিল হয়ে যাওয়া সেই লোকেদের আফসোস উল্লেখ করেছেন আল্লাহ সুবাহুরা আহাবে যখন কিনা জাহান্নামের আগুনের মাধ্যমে তাদের চেহারাকে ঝলসে দেওয়া হবে সেই অবস্থায় তারা আফসোস করে বলতে থাকবে হাই আফসোস যদি আমরা আল্লাহর অনুগত্য করতাম এবং রাসুলের আনুগত্য করতাম আল্লাহ বলছেন যেদিন আগুনের মাধ্যমে তাদের মুখমন্ডলকে ওলট পালট করে দেওয়া হবে সেই তারা বলবে হাই আফসোস যদি আমরা আল্লাহর করতাম এবং রাসুলের আনুগত্য করতাম এবং তারা আরো বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতা এবং বড়দের কথা মেনেছিলাম এবং তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল কাজেই হে আমাদের রব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন এবং মহা অভিশাপ তাদেরকে প্রদান করুন সুতরাং সেই অবস্থায় জাহান্নামী লোকেরা আল্লাহ সুমার কাছে যাইতে থাকবে যেন সেই সমস্ত নেতাদেরকে ডাবল শাস্তি ডাবল প্রদান করা হয় এবং অভিশাপ সেখানে এই আবেদনের আরেকটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন সেই কাকিররা বলতে থাকবে হে আমাদের রব যে সমস্ত জিন এবং মানুষ আমাদেরকে পথ প্রষ্ট করেছিল আপনি তাদেরকে দেখিয়ে দিন আমরা তাদেরকে পায়ের নিচে পিষ্ট করি যেন তারা যথেষ্ট রকমের অপমানিত হতে পারে কাজে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সেই সমস্ত লোকেরা জাহান নামে হওয়ার পর তারা আবেদন করবে তাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়ার জন্য কারণ তারাই তো আমাদেরকে বিভ্রান্ত করেছে আল্লাহ সুতলাসুর আরাফে উল্লেখ করেছেন যে সকলের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি কাজেই কাউকে হতাশ করা হচ্ছে না এভাবে উভয় দলের বাস্তবতাই আমাদের সামনে পেশ করেছেন সুরাহরফি আল্লাহ সুমতালা বলছেন কি যখন সবাই সে আগুনে পতিত হবে তখন পরবর্তীতে আগুনে নিক্ষিপ্ত হওয়া ব্যক্তিরা পূর্ববর্তী বা যারা তাদের আগে আগুনে নিক্ষিপ্ত হয়েছে তাদের সম্পর্কে বলতে থাকবে হে আমাদের রব এই পূর্ববর্তী লোকেরাই তো আমাদেরকে বিভ্রান্ত করেছে বিপদগামী করেছে কাজে আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন কি বলবেন জবাবী প্রত্যেকের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি কিন্তু তোমরা সেটা জানো না পূর্ববর্তী লোকেদেরকে অন্ধ অনুকরণ করে বিভ্রান্ত হওয়া বাপদাতার মিথ্যা ধর্মকে অনুসরণ করে বিভ্রান্ত হওয়া এবং শেষ পর্যন্ত জাহান নামে দাখিল হওয়া এভাবে পূর্ববর্তী এবং বলতে থাকে যে তাদেরকে অনুসরণ করেই তো আমরা আগুনে নিক্ষিপ্ত হলাম বিভ্রান্ত হলাম কাজেই হে আমাদের রব আপনি তাদের উপরে দ্বিগুণ শাস্তি আরোপ করুন অথচ সেই পূর্ববর্তী লোকেরা তারা কি বলবে তাদের কথা কেউ সভানে উল্লেখ করেছেন তারা বলবে সেই পূর্ববর্তী লোকেরা বলবে পরবর্তীদেরকে যে তোমরা আমাদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব রাখো না আমাদের উপরে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই সুতরাং তোমরাও তোমাদের কাজের শাস্তি গ্রহণ করো এই কথাগুলোর অর্থ হচ্ছে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই আমাদের পরে এসেও তোমরা কোনো সাবধানবাণী সতর্কবাণী গ্রহণ করতে পারো আমাদের দৃষ্টান্ত আমাদের ইতিহাস আমাদের পরিণতি থেকে তোমরা সতর্ক হতে পারো নি কাজেই আমাদেরকে দোষারোপ দিয়ে কোনো লাভ নেই তোমাদের কাজের জন্য তোমরাই দায়ী তোমরাও তোমাদের কাজের শাস্তি গ্রহণ করো সুরাজ বলছেন এই তো এক বাহিনী তোমাদের সঙ্গে তারা জাহান নামের আগুনে প্রবেশ করছে তাদের জন্য নেই কোনো অভিনন্দন এবং তারা জাহান নামের আগুনে জ্বলবে অনুসরণকারী লোকেরা যারা পরে এসে তাদেরকে অনুসরণ করেছিল তারা বলবে বরং তোমরাও তোমাদের জন্য কোনো অভিনন্দন নেই এই পূর্ববর্তী তোমরা তোমরাই তো আমাদের জন্য এই স্থানের ব্যবস্থা করেছো কত নিকৃষ্ট এই আবাসস্থল এরপর সে পরবর্তী লোকেরা পূর্ববর্তীদের শাস্তিকে বর্ধিত করার আবেদন জানিয়ে বলবে হে আমাদের রব যে আমাদেরকে এরকম শাস্তির মুখোমুখি করলো জাহান্নে তুমি তার শাস্তিকে দ্বিগুণ করো দ্বিগুণ করো বর্ধিত করো এবং এরকম পাল্টাপাল্টি দোষারোপ পরস্পরের শাস্তি বৃদ্ধি করা তার আবেদনের বিপরীতে আল্লাহ সুতরাহ পরিহাসের সুরে বলবেন কলা লিকুলিফুন দ্বিগুণ শাস্তি কিন্তু না জাতের কোন রাস্তা নেই সেই অবস্থায় নতুন আরেকটি মানসিক কষ্ট তারা অনুভব করতে শুরু করবে সেই লোকগুলো ধারণা করবে দুনিয়াতে যে সমস্ত মুসলিমদেরকে তারা তামাশা করত বিদ্রোপ করত দুর্বল অসহায় এবং পথভ্রষ্ট বলে ধিকার দিত পর তারা শুধুমাত্র নিজেদেরকেই সেখানে খুঁজে পাবে এবং তারা বলতে থাকবে যে আজকে আমাদের কি হলো সেই সমস্ত মন্দ লোকেদেরকে সেই সমস্ত লোকেদেরকে আমরা দেখছি না কেন যাদেরকে আমরা তুচ্ছ মনে করতাম মন্দ মনে করতাম এবং তারা আরো বলবে তবে কি আমরা অযথায় তাদেরকে ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম নাকি আল্লাহ বিবাদ এটি এক অনিবার্য সত্য ঘটনা জাহান্নামের ভয়াবহ আগুনে যখন তারা দাখিল হয়ে যাবে সেই অবস্থায় তাদের পারস্পরিক সাহায্য সহযোগিতা পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার কাজে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মিথ্যা মাহুদের ইবাদতের ক্ষেত্রে তারা একে অপরের সহযোগী সহচর হলেও জাহান নামের আগুনে দাখিল হওয়ার মাধ্যমে কিংবা বিচারের ময়দানে সেই ভয়াবহ দৃশ্যগুলোকে দেখার সাথে সাথেই তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেই বিষয়কে উল্লেখ করেই আল্লা সু মাহমুদরা বলছেন কতই না উত্তম হতো যদি সেই সমস্ত সীমালঙ্ঘনকারী জালেমরা দুনিয়ার কোনো একটি আজাবকে দেখেই এই বাস্তবতা বুঝে নিত যে যাবতীয় ক্ষমতা তো শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর আজাবই সবচেয়ে কঠিন তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার বর্ণনা উল্লেখ করে আল্লাহ সহ বলছেন যখন অনুসৃতরা অর্থাৎ যাদেরকে অনুসরণ করা হয় সেই সমস্ত লোকেরা তাদের নিজ নিজ অনুসরণকারীদের সাথে সম্পর্ককে ছিন্ন করবে এবং যখন তারা আল্লাহর আজাব প্রত্যক্ষ করবে তখন বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক সে অবস্থায় সেই অনুসরণকারী লোকেরা বলবে কতই না ভালো হতো যদি আমাদেরকে দুনিয়াতে ফেরত দেওয়ার আরেকটি সুযোগ প্রদান করা হতো তাহলে আমরাও তাদের সাথে আজ তারা আমাদের সাথে আল্লাহ সুতলা বলছেন এভাবে আল্লাহ তাদেরকে দেখাবেন তাদের আমলগুলোকে তাদের সামনে অনুসূচনা হিসেবে আফসোস হিসেবে তাদেরকে অনুতপ্ত করার জন্য আক্ষেপ এবং কাজী বুদ্ধিমান ব্যক্তির জন্য কাজ হচ্ছে এটাই যে সেই অসহায় মুহূর্তে যখন পারস্পরিক সাহায্য এবং সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তার আগে এই দুনিয়াতেই তাদের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করা এবং নিজেদেরকে আল্লাহ সুহাম সাহায্যের মাধ্যমে নিরাপদ করে নেওয়া সকল ধরনের আল্লাহ সুবহাম তাল্লা বলছেন ফমাইসকাউন আলিম এবং যে ব্যক্তি তাগুত বর্জন করল তাগুতের সঙ্গে কুফরি করল এবং আল্লাহর ইমান আনল নিঃসন্দেহে সে ধারণ করল এক মজবুত হাতল এক মজবুত রশি যা কখনো ছিন্ন হবার নয় আলীম নিশ্চয় আল্লাহ সবই শুনেন এবং জানেন আল্লাহ আরো বলছেন আল্লাহ তারা সেই মজবুত হাতল এবং রশি ধারণ করল এভাবে যারা ইমান এনেছে তাদের ওলি তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ সুহামতাল্লা স্বয়ং তিনি তাদেরকে বের করে আনবেন অন্ধকার থেকে আলোর দিকে আর যারা কুফুরি করছে তাদের অভিভাবক হচ্ছে তাগুত তারা তাদেরকে আলো থেকে বের করে নিয়ে যাবে অন্ধকারের দিকে আল্লাহ বলছেন তারাই তো জাহান নামের অধিবাসী হুম ফিহা, হা খিদুন সেখানে তারা থাকবে চিরকাল সবশেষে আল্লাহ সুমতআলার কাছে আমরা দোয়া করি আজকের এই পর্বে যে সমস্ত অহংকারী দাম্ভিক পথভ্রষ্ট লোকেদের আলোচনা আসলো তাদের ধোকা এবং প্রতারণা থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এবং ইমান সহকারে মুসলিম হিসাবে যেন তিনি আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক প্রদান করেন আল্লাহ ওসাল আয়লা আল্লাহ মহম্মদ ও আইলা আল্লহি বাহী ও আলহামদুলিল্লাহি রবি